আমরা চারটি মূলনীতি সম্পর্কে আলোচনা করছিলাম বইয়ের শুরুতে শাইক রহিমা বলেন বিসমিল্লাহমান রহম করুন আপনি অবগত হন চারটি বিষয়ের ইম অর্জন করা আমাদের উপর ওয়াজিব আল উলা আলাইফাতুল্লাহ الله মা আরিফাতদিন ইল دين বিল আদিল্লা এক এমন এলম যার সাহায্যে দলিল প্রমাণ সহ আল্লাহ সুবাহ তার নবী সাল আলাই এবং দিন ইসলাম সম্পর্কে পরিচয় লাভ করা যায় আসানিয়া আলআ লুবিহি দুই ওই এল অনুযায়ী আমল করা আসা আলিফা আদাওয়াতহি তিন এর দিকে দাওয়া দেয়া আর রবি আসবরু আল আজাফিহি চার এই কর্তব্য পালনে সম্ভাব্য কষ্ট ও বিপদ বিপর্যয় সাবুর করা य कथागुल दलिल होल्लासुबहन वाणी बिस्मिल्लाहमान रहीम कलर शपथ सब मानुष क्षतिग्रस्त क्यों तरा छा जरा ईमान एने शामल करा परस्पर के हक तथा सत्यर उपदेश दिए धर्यधारणर निरंतर उपदेश दिए सुर असल তাঁর সৃষ্টির উপর প্রমাণ পেশ করার জন্য এই সুরা ছাড়া অন্য কোনো কিছুই অবতীর্ণ নাও করতেন তাহলে এ সুরাই তাদের জন্য সব দিয়ে যথেষ্ট হয়ে যেত এই বইয়ের মূল বিষয়বস্তু তাওহিদকে নিয়ে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 যখন কোথাও একত্রিত হতেন অথবা একে অপরের সাথে সাক্ষাৎ করতেন তারা কখনো সুরা আল আসর তিলাওয়াত না করে বিদায় নিতেন না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 তা ঵া সাবেল হক্কি ওতা ঵া সাবেল সব্র আর সত্তের উপদেশ দিয়েছে এবং ধোজ ধারুনের নিরন্তর উপদেশ দিয়েছে। তাওয়াসাউবিল হাক যারা পরস্পরকে সত্যের উপদেশ দিয়েছে অর্থাৎ যারা পরস্পরকে আল্লাহ সুভায়ানার নির্ধারিত উত্তম কাজের প্রতি আহ্বান করেছে এবং নিষিদ্ধকৃত আল্লাহ ও মন্দ কাজ থেকে বারণ করেছে ওয়া তাওয়াউবিল সবর এবং ধৈর্য ধারণের নিরন্তর উপদেশ দিয়েছে তাওয়িদের দাওয়া অথবা জিহাদের পথে যারা পরস্পরকে বিপদ আঘাত ও বিপর্যয়ের সময় বার বার উপদেশ দিয়েছে এখানে আল্লাহ সুবহানাহু আতআলা সময়ের শপথ করেছেন আল্লাহ যে বিষয়ে ইচ্ছা শপথ করতে পারেন কোনো বিষয়ে আল্লাহর শপথ করা বিষয়টিকে বিশেষ সম্মান ও গুরুত্ব প্রদান করে আমরা সবাই জানি আল্লাহ সুবাহানাহু আতআর সব বাণী উচ্চ সম্মানিত তাহলে চিন্তা করুন আল্লাহ সুবহানাহু আতআলা যে বিষয়ে কসম করছেন তা কতটা সম্মানিত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 সে বলল কে সেই ব্যক্তি যে আল্লাহকে এতটা রাগান্বিত করেছে যে আল্লা সুবাহনাহ আতআলা এমন শপথ করলেন আল্লাহর এই কসমটির ওজন সে অন্তর থেকে উপলব্ধি করেছিল আসর অর্থ হল সময় আল্লাহ সুবাহায়নাহ আতআলা আল্লাহ আসর বলতে কোন সময়কে বুঝিয়েছেন তা নিয়ে আলিমদের মধ্যে ইখতিলাফ রয়েছে কুরআনের শব্দগুলোর অর্থ কখনো কখনো অনেক ব্যাপক ও তাৎপর্যপূর্ণ হয়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 প্রত্যেকবার আপনার জীবনের এক একটা সেকেন্ড চলে যায় আর আপনার একটি অংশ কবরে গিয়ে সমাহিত হয় ইবনু আব্বাস আল্লাহ তালা আনহুমার মতে আসর হচ্ছে সময় সময়স্রোত সময়কাল জামানা যুগ ওয়াল আসরের এখানে ওয়া হল একটি হারফু কসম বা শপথ বর্ণ খুব গুরুত্বপূর্ণ বলেই আল্লাহ সুফানহালা সময়ের কসম করেছেন কিন্তু এটি এত গুরুত্বপূর্ণ কেন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 এই বরফটি হলো আপনার সময় আল্লাহ আসর আপনি যদি একে বুদ্ধিমত্তার সাথে কাজে না লাগান তাহলে এটি পানির নিষ্ফল ফোটার মতো হারিয়ে যাবে আর কখনও ফিরে পাবেন না কুরআন খুললেই আপনি বুঝতে পারবেন এ কেমন অসাধারণ একটি কিতাব আল্লাহ সুবহায়না হাত সুরা আদোহাতে পূর্বান্নের শপথ করেছেন আল্লাহ এমন সময়ে শপথ করেছেন যখন দিনের আলো শুরু হয় মানুষজন কাজকর্ম করে আল্লাহ বলেন ওয়াদুহায়া পূর্বান্নের শপথ দিনের শুরুতে মানুষের কর্মোদ্দীপনা শুরু হয় তারা স্কুল কলেজে যায় ব্যবসা শুরু করে অফিসে যায় এই সময়টাই হলো দোহা দিনের প্রথম ভাগ এর কয়েক আয়াত পরেই আল্লাহ আল্লা সুভায়ানাহালা বলেন আপনার পালন কর্তা শীঘ্রই আপনাকে দান করবেন অতপর আপনি সন্তুষ্ট হবেন দোহা অর্থাৎ দিনের প্রথম ভাগের শপথ করার পরেই আল্লাহ সু ভায়ানাহুয়া তালা তার নবীকে প্রতিদানের প্রতিশ্রুতি দিলেন কিন্তু দেখবেন আল্লাহ দিনের শেষ ভাগের শপথ করে বলছেন কালের শপথ সব মানুষই ক্ষতিগ্রস্ত তৃতীয় অভিমত অনুযায়ী আসর হচ্ছে দিনের শেষ ভাগ সূর্য ডোবার আগ মুহূর্ত। যখন মানুষজন কর্মস্থল থেকে ফিরে আসে একটি দিন শেষ হয়ে পরবর্তী দিন শুরু হতে থাকে আরবি মতে মাগরিবের সময় থেকেই নতুন দিনের সূচনা ধরা হয় লাফি নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত লাফি ক্ষতির মধ্যে আছে ক্ষতিগ্রস্ত কেন ক্ষতিগ্রস্ত বলা হয়েছে কারণ আপনি যদি ওই সময়টা অর্থাৎ দিনের শেষভাগ কাজে না লাগান তবে আপনার বরফ গোলে পানি হয়ে যাবে আপনি ক্ষতিগ্রস্তদের একজন হবেন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 শাহী বুখারিতে ইবনে অমরাজি আনহুমা থেকে বর্ণিত রাসুল উল্লাহু আলী সাল্লাম বলেছেন মান ফুস আসর উত যে ব্যক্তি আসরের সালাত পরিত্যাগ করল সে যেন ওই ব্যক্তির ন্যায় যে তার পরিবার সম্পত্তি সব হারিয়ে নিঃস্ব হয়ে গিয়েছে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 এই মহিরু সম ব্যক্তির ছাত্রদের মধ্যে ছিলেন ইবনেবাজ আল উসাইমিন আব্দুর রহমান আল বার্রাক হামুদ আল ওকলা আশুয়াইবি বাকর আবু জাইদ এবং আতিয়া সালিম রহমাতুল্লাহ আলাইহিম আজমাইন আমার বিশ্বাস তার এক নাম্বার ছাত্র ছিলেন আতিয়া সালিম কারণ তিনি কখনোই শাইক আশানকৈতির পাশ ছাড়া হতেন না সাথে তার দেখা হবার পর থেকে তার মৃত্যু পর্যন্ত আতিয়া তার থেকে আলাদা হননি আর আতিয়া ছিলেন আমার এবং আমার বাবার শিক্ষক আশান কৃতি রাহেমাহুল্লাহ কুরআনের তিনটি তাফসির লিখেছিলেন এদের মধ্যে শেষেরটি শ্রেষ্ঠ ও সবচেয়ে অসাধারণ এতে তিনি কুরআন দিয়ে কুরআনের তাফসির করেছেন এই তাফসিরের মোট সাতটি খণ্ড আছে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 আপনি দেখবেন অলঙ্কারের ব্যাপারে কোনো ধারণা নেই এমন লোকও নিজের স্ত্রী বা নিজের মার নেকলেস সারানোর জন্য অলংকারের দোকানির কাছে সেটা আধা ঘণ্টা রাখার আগেও বার ভাববে সে আগে নিশ্চিত হয়ে নেয় এই দোকানি বিশ্বস্ত সে কাজ জানে দক্ষ নেকলেস দেয়ার আগে সে এই ব্যাপারগুলো নিশ্চিত হয়ে নেয়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 প্রতি নিন্দা জানাচ্ছেন যারা কবরের সাক্ষাৎ পাবার আগ পর্যন্ত ব্যস্ত থাকে আর তারপর এসেছে সুরা আল আসর আর তারপর এসেছে সুরা আল হুমাজা এখানেও আল্লাহ সুবহানাহু আলা বলেছেন ওয়াইল হুম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 দুনিয়ার জীবনে আপনার সময়ের সৎ ব্যবহার করুন সাইক আর মতে সুর আল- আসরের মূলভাবকে বুঝতে হলে আমাদেরকে এর আগের ও পরের সুরার মূলভাবকে বুঝতে হবে এবং সেটা অনুযায়ী সুরাহ আল আসরকে বুঝতে হবে পরবর্তী পর্বে আমরা আল আসরের তাৎপর্য ও শপথের বিষয়ে কিছু আলোচনা করব ইনশা আল্লাহ তালা বারাকুম আসলআ মোহামসল আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাক এই বাংলা অডিও সিরিজটির বাকি পর্বগুলো শুনতে ভিজিট করুন মুবাশির মিডিয়ার ফেসবুক পেজ ডাব্লিউ ডবলিউ